আবদুল্লাহ ইবন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মেম্বারে উপবিষ্ট অবস্থায় বলেন গিফার গোত্র আল্লাহ তাদেরকে মাফ করুন আসলাম গোত্র আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন আর উসাইয়া গোত্র তারা আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করেছে